কুম আহমতুল্লাহিমদুলিল্লাহ পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আলকোরআ বিজ্ঞান বিষয়ে এই আলোচনা অনুষ্ঠানে সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহুরাবুল আলমিন যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন মানবজাতির জাতির জন্য এই কোরআনে প্রতিটি আয়াতে প্রতিটি বিষয়ে আল্লাহ আল্লা সুবাহানা মানব জাতির জন্য এক চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন সেটি হতে পারে তার ব্যক্তিগত জীবন পরিচালনা করার জন্য তার পারিবারিক জীবন পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য হতে পারে তার জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য বিভিন্ন উদ্ভাবন বিভিন্ন আবিষ্কার এবং বিভিন্নভাবে এগিয়ে যাওয়ার জন্য তার প্রতি এক অনুপ্রেরণা একজন ক্লান্ত ব্যর্থ অবিশ্রান্ত মানুষ যখন হতাশার ভিতরে ডুবে যায় আল কোরআন তখন তাকে আশার বাণী শোনায় লকনাতু মির রহমতুল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর করুণা এবং দয়া থেকে হতাশ হয়ে যেও না মহিয়ান গরিয়ান মহান স্রষ্টা আল্লা সুবাহ তার জন্যই সকল কৃতজ্ঞতা সকল সুক্রিয়া যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহর দরবারে এই একটি মাত্র কথাকে স্মরণ করে সমগ্র মানব জাতি যদি কেয়ামত পর্যন্ত লুটিয়ে পড়ে থাকে তাহলে এই একটি নিয়ামতের আল্লাহ সুবাহর অনুকম্পার শুক্রিয়া আদায় কৃতজ্ঞতা প্রকাশ শেষ হবে না আল্লাহ সুবাহ সেই জন্য ঘোষণা দিয়েছেন হে মানুষ তুমি যদি আল্লাহর নিয়ামত সমূহকে গণনা করো তাহলে তা কখনো গণনা করে শেষ করতে পারবে না তোমার সৃষ্টি তো আল্লাহর এক বিশাল নিয়ামত পৃথিবীতে তোমার আগমন তোমার বিচরণ এই যে আজকে হে মানুষ তোমার দ্বারা এত কিছু সংঘটিত কখনো কখনো হে মানুষ তুমি সীমা লঙ্ঘনকারী কখনো অহংকারী কখনো দাম্ভিক কখনো নিজেকে মনে করো যে তোমার চেয়ে আর কেউ ক্ষমতা ধর নেই এই যে তোমার সীমা লঙ্ঘন কখনো কি তুমি নীরবে তোমার নিজেকে জিজ্ঞেস করেছো তোমার আগমন হল কোথেকে কে তোমাকে পাঠালেন কেন তোমাকে পাঠালেন তোমার জীবনের উদ্দেশ্য কি ফিরে যাবে কোথায় তোমার শেষ পরিণতি কি। এই প্রশ্নগুলো একসময় একজন মানুষকে অবশ্যই ভাবিয়ে তোলে হয়তো তার ভাবনার জগতে সে দিশেহারা হয়ে যায় কে তাহলে আমার সৃষ্টিকর্তা কোথায় থেকে আমার আগমন আমার এই জীবনের কি উদ্দেশ্য কেন সে পৃথিবীতে এসেছে কি তার উদ্দেশ্য তার জীবনের কোথায় আবার সে চলে যাবে যখন একজন মানুষ দেখে যে তার চোখের সামনে তার পিতা তার দাদা তার পূর্বপুরুষ দুনিয়া থেকে চলে গেছে মিশে গেছে ধরনের মাটির সাথে তখন স্বাভাবিকভাবে একজন মানুষের মনের ভিতরে এই প্রশ্নের উদ্রেক হয় আমারও তো একই পরিণতি হবে তাহলে এই সৃষ্টির ভিতরে মানুষের আলাদা স্বাতন্ত্র যে মর্যাদা যে সম্মান এবং তার অবস্থান একই মানুষের ভিতরে এই প্রশ্নের তৈরি করে নিশ্চয় আমার এই জীবন নিছক বিনা কারণে পৃথিবীতে আগমন ঘটেনি এই প্রশ্নের জবাবই হল আলকুর আন আল্লা সাহান একদিকে যেমন বস্তুগত বিষয়ের জ্ঞানের দ্বারগুলোকে উন্মোচিত করে দিয়েছেন মানুষের মানবিক জগতের যে এক বিশাল লুকায়িত বিশাল বড় তার অনুভূতির জগৎ রয়েছে সেই অনুভূতির জগতের হাজারো প্রশ্নের জবাবও এই আল কোরআনের ভিতরে এসেছে সেই জন্য কোরআনের বিজ্ঞানকে দুটো ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে বস্তুগত বিজ্ঞান যেই বিজ্ঞানগুলো বস্তুর সৃষ্টি গঠন পরিণতি তার ফলাফল কার্যক্ষমতা আরেকটি হচ্ছে মানবাত্তার অনুভূতি যেটাকে আমরা বলতে পারি মনোবিজ্ঞান সাইকোলজি অন্তরের অনুভূতির বিশ্লেষণ একজন মানুষকে বস্তুগত সম্পদ দিয়ে তাকে সমৃদ্ধ করার পরও তার মনোজগতের ভিতরে বিচরণ করতে পারে অথবা বিরাজ করতে পারে এক প্রচণ্ড হতাশা আমরা দেখেছি বহু ধনবান বিত্তবান মানুষেরা বিত্ত বৈভবের ভিতরে নিমজ্জিত থাকার পরেও সে হৃদয়ের অশান্তিতে ছিল এক প্রচণ্ড হতাশাগ্রস্ত ব্যক্তি তার বেদনাশ্রু তার কষ্ট যেন আকাশ জমিনের শূন্য স্থানকেও কখনো কখনও পূর্ণ করে ফেলেছিল এই যে হতাশা এই যে মানুষের ভিতরের অনুভূতি এই অনুভূতির জন্য মহাগ্রন্থ আল কোরআনের কী নির্দেশনা এটিও এক গুরুত্বপূর্ণ বিজ্ঞানময় অনুসন্ধান আল্লাহ আল্লাহরবুল আলমিন তার বান্দার জন্য এই কোরআনের ভিতরে তাই উন্মোচিত করে দিয়েছেন সকল পর্যায়ের জ্ঞানের দরজা দরজাসমূহ সম্মানিত পাঠক আমরা এই পর্বে আপনাদেরকে নিয়ে আলোচনা করব পবিত্র কোরআনের প্রথম সোরা সৌরা তুল পাতেহা সাতটি আয়াত সম্বলিত যার ভিতরে আল্লা সুবাহান সমস্ত আল কোরআনের মূল আবেদনকে এর ভিতরে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে যে কারণে সোরাকে বলা হয়েছে অমুল কিতাব আল কোরআনের মূল এই সোরা মহাগ্রন্থ আল কোরআনের সামগ্রিক আলোচনাকে তার প্রতিটি শব্দে শব্দে মহানুরাবুল আল আল্লাহ সুবাহ প্রতিটি মানুষের মুখে যেন প্রতিদিন উচ্চারিত হয় চৌড়াতুল ফাতেহাকে চৌড়াতুল সালাত নামকরণ করে দিয়েছেন যেটি প্রতি রাকাত নামাজে একজন মুসলিমকে আল্লা সুবাহন তাল্লাহ দরবারে পাঠ করতে হয় সম্মানিত সুদীবৃন্দ এই সৌরাতুল ফাতেহার প্রতিটি শব্দে শব্দে আল্লাহ আল্লা সুবাহন তাল্লাহ মানব জাতির জন্য বিশেষ করে বর্তমান জ্ঞানবিজ্ঞানের দৃষ্টিতে কি নির্দেশনাগুলো এসেছে আমরা তাই নিয়ে আলোচনা করছি আল্লাহর কোরআন বোঝা আল্লাহর কোরআনকে অঙ্গম করা আল্লাহর কোরআনের ভাব অন্তর্নিহিত বিষয়কে উপলব্ধি করে নিজের জীবনকে পরিচালিত করা এটি হচ্ছে মানব জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা যে মানুষটি আল্লাহর কোরআনকে পড়লো না যে মানুষটি আল্লাহর কোরআনকে উপলব্ধি করল না সে স্রসটাকে চিনতে পারি না আমরা সুরাফ আতেহার ভিতরে একটি ছোট্ট শব্দের ভিতরে সমগ্র সৃষ্টির আনুগত্য কৃতজ্ঞতা অবনতমস্তক খুশো এবং খুজো আল্লা সুবাহার প্রতি দাসত্বের প্রকাশ মাত্র একটি শব্দের ভিতর দিয়ে সুস্পষ্ট হয়ে উঠেছে আল্লাহ করুণাময় রাবুল আলামিন যত কৃতজ্ঞতা মানব জাতের যাবতীয় প্রশংসা ত্রিশটি লোকের যাবতীয় আনুগত্য এই বিজ্ঞানময় সাফল্য এই সব কিছুর কৃতিত্ব একমাত্র তোমার তুমি আল্লাহ আমরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেয়ার বিরতির পরে আমরা আবার আমাদের অনুষ্ঠানে ফিরে আসব ততক্ষণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশা আল্লাহ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 করে মানবতার উপরে অত্যাচার কি আছে দেখুন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে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 सफलता अर्जन करार्ज देखलमी अर्थन प्रति सोमवार बुधवार और शनिवार रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश আসসালাম আলাইকুম রহমতুল্লাহারাকাত বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ আল্লাহর কোরআন মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আমরা আলোচনা শুনছি আল্লাহর কোরআন বোঝা আল্লাহর কোরআনকে অঙ্গম করা আল্লাহর কোরআনের ভাব অন্তর্নিহিত বিষয়কে উপলব্ধি করে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 খুশো এবং খুঁজো আল্লাহ সুবাহর প্রতি দাসত্বের প্রকাশ মাত্র একটি শব্দ ভিতর দিয়ে সুস্পষ্ট হয়ে উঠেছে আল্লাহ করুণাময় রাবুল আলামিন যত কৃতজ্ঞতা মানব জাতির যাবতীয় প্রশংসা ত্রিশটি লোকের যাবতীয় আনুগত্য এই বিজ্ঞানময় সাফল্য এই সব কিছুর কৃতিত্ব একমাত্র তোমার তুমি আল্লাহ আসুন আমরা সুরাটির মূল আলোচনায় প্রবেশ করি এই সুরাটির প্রথম আয়াত হচ্ছে বিসমিল্লাহ রাহমানুর রহিম শুরু করছি আল্লাহর নাম নিয়ে যিনি করুণাময় যিনি মহা মহাদয়ালু একজন মানুষের যাবতীয় কাজ কর্ম চিন্তা গবেষণা শিক্ষা অধ্যয়ন দৌড় দিগন্ত উন্মোচিত করার যাবতীয় প্রয়াস এটি সৃষ্টিকর্তার অনুকম্পা এবং তার দয়াতেই পরিচালিত হয় জগতের এমন কোনো বিজ্ঞানী নেই এমন কোনো বড় জ্ঞানই নেই যিনি দাম্ভিকতার সঙ্গে এই বাণী উচ্চারণ করেছে জগতে আমি সবচেয়েতে বড় জ্ঞানী বরং সারা জীবনের জ্ঞান সাধক সমুদ্রের পারে দাঁড়িয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উচ্চারণ করেছে আমার অর্জিত জ্ঞান জ্ঞান এই সমুদ্র থেকে তুলে আনা সামান্য বিন্দু পানির চেয়েও কম সুরাতুল ফাতেহার ভিতরে মানুষের সেই অনুভূতিই ব্যক্ত হয়েছে আল্হামদু লিল্লা এই জ্ঞানের জগতে প্রবেশের অনুকম্পা দয়া সুযোগ প্রবেশ করার জন্য শক্তি এটি মানুষের নিজের নয় কোনো মানুষ যদি একথা দাবি করে আমি এটি করেছি তাহলে এটি হল সবচেয়েতে জগতে বিভ্রান্তি এবং বলা যেতে পারে এটি হচ্ছে সেই মানুষের সবচাইতে বুকামির প্রকাশ মানুষ শুরু করে কিন্তু পৌঁছিয়ে দেয় কে মানুষ সূচনা করে কিন্তু প্রান্তিকে পৌঁছিয়ে দেয় সেই মহান সৃষ্টিকর্তা সয়ং আল্লাহ এ যেন যৌথ প্রয়াস আল্লাহরবুল আলমিন এই ছুট সৃষ্টিটির মধ্য দিয়ে তার বিশাল সৃষ্টি জগতে রহস্যগুলোকেই যেন বারবার প্রকাশ করেন মহাগ্রন্থ আল কোরআন প্রবেশ করার দরজায় দাঁড়িয়ে তাই বলতে হয় বিসমিল্লাহ আমি তোমার নাম নিয়ে তোমার এই বিজ্ঞানময় জগতে তোমার এই জ্ঞানের জগতে তোমার এই আলোর জগতে আমি প্রবেশ করতে যাচ্ছি আর তুমি আল্লাহ তো হলে তুমি রহমান এই আর রাহমানের ভিতরে আল্লাহ সুবাহার এই পবিত্র নাম এবং তার এই অপরন্তু করুণা আমরা যদি বিজ্ঞানের দৃষ্টিতে মূল্যায়ন করি তাহলে দেখব সমস্ত সৃষ্টির ভিতরে তালুকি আছে মা তার শিশুকে আদর করে কেন এই রহমান নামের দয়া পাখি তার শিশু বাচ্চার জন্য ছুটের মধ্যে করে খাবার নিয়ে পৌঁছে দেয় কেন এই রহমান নামের দয়া একটি ফুল ফুটে সৌরভ ছড়ায় সৃষ্টি জগতের ভিতরে কেন সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার জন্য সেই রহমান নামের দয়া অনন্তবসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চিরমহান তুমি অন্তর জানো আজকে পৃথিবীর যাবতীয় পদার্থগুলোকে নিয়ে যখন বিজ্ঞানের মানদণ্ডে বসে তাকে অনু থেকে পরমাণু পরমাণুকে ভেঙে আরো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ইলেকট্রন থেকে নিউট্রন এবং তার আরো যতদূর পর্যন্ত বিজ্ঞানে গিয়ে গিয়েছে যতদূর পর্যন্ত গিয়ে যাচ্ছে একটি পদার্থের সঙ্গে আরেকটি পদার্থের একীভূত মিলে থাকা এবং সেটির একটি বাস্তব রূপ ধারণ করার পিছনে আর তারই করুণা তারই দয়া আজকে একটি বস্তুর সঙ্গে আরেকটি বস্তুকে জড়ো দিয়ে মানব জাতির জীবনের গতিময়তা স্বাচ্ছন্দ্যতা তার আনন্দ আয়াসের জন্য যা কিছু তৈরি করা হচ্ছে একটি পদার্থের সঙ্গে আরেকটি পদার্থকে জোড়ো দিয়ে যা কিছু আজ সভ্যতার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে অনুসন্ধান করে ওই শব্দটিরই করুণা সেখানে খুঁজে পাওয়া যাবে আর রাহমান যার রাহমত এবং দয়া একটি পদার্থকে আরেকটি পদার্থের সঙ্গে মিশিয়ে রাখে কার সাধ্য আছে এমন কে ক্ষমতাবান বিজ্ঞানী আছেন যে আল্লাহর করুণা ব্যতিরিকে আল্লাহর দয়া ব্যতিরিকে তিনি একটি লৌহ খণ্ডকে আরেকটি লৌহ সঙ্গে জড়ো দিয়ে একটি বিরাট বড় জাহাজ তৈরি করবেন সেখানে যদি সৃষ্টিকর্তার হুকুম না থাকে শত চেষ্টা করেও সেখান থেকে একটি পদার্থকে জড়ো করা তাকে দিয়ে একটি কল্যাণকর কিছু তৈরি করা এটি কখনোই সম্ভব নয় একজন মুসলিম বিশ্বাস করে আল্লাহ আল্লা সবাহের এই কুদরতির উপর ক্ষমতা শক্তি পাওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ জগতের সবচেয়ে এক আশ্চর্য উচ্চারণ হচ্ছে আল্লাহ এটি বিশ্বাসী হৃদয়ের সর্বোচ্চ প্রশান্তি আল্লাহ অন্যত্র বলেছেন আল্লাহ এই আল্লাহ শব্দের উচ্চারণ মানুষের হৃদয় গুলোকে প্রশান্তিকে পূর্ণ করে দেয় এও তো এক চমৎকার বিজ্ঞান আত্মতৃপ্তি ভোগ দিয়ে ঐশ্বর্য দিয়ে মানুষ কি কখনো তার হৃদয়ের এই তৃপ্ত পরিপূর্ণ করতে পারে না এটি একমাত্র পরিপূর্ণ হতে পারে আল্লাহ সুবাহ এই আল্লাহ শব্দের এক হৃদয় নিংড়ানু ভালোবাসায় অভিষিক্ত উচ্চারণ সুরাতুল ফাতেহার প্রথম যে আয়াতটি বিসমিল্লাহ আল্লাহ তোমার নাম নিয়ে শুরু জগতে যাবতীয় দুঃসাহসিক বড় বড় কাজ সম্পাদন করার জন্য এই উচ্চারণটি হচ্ছে বড় পাওয়ার আল্লাহ আজ মানুষ পাহাড়ের চোরা অতিক্রম করেছে পৃথিবীর এক সীমানা থেকে আরেক সীমানা পর্যন্ত পৌঁছে গেছে মানুষ যন্ত্র তৈরি করে চাঁদের পিঠে অবতরণ করেছে মানুষ মঙ্গল গ্রহে ছুটে যাচ্ছে মানুষ দূরকে আজ নিকটে করে ফেলেছে সমগ্র বিশ্বকে এক পরিবারে একই সূত্রে গঠিত করেছে অভাবিত বিজ্ঞানের এই বিভিন্ন উচ্চারণ আবিষ্কার আজকে মানব জীবনকে করে ফেলেছে আরও ছন্দময় কিন্তু সব কিছুর সূচনাতে চূড়াচুর ফাতে প্রথম আয়াতের প্রথম দুটি শব্দ বিসমিল্লাহ আমি একজন মুসলিম হিসাবে আল্লাহ সব হান হাত প্রতি চূড়ান্ত বিশ্বাসী হিসাবে এটি আমার অন্তরের সুদ্র উচ্চারণ আমার সব কাজের শক্তি আমার বিশ্বাসের ভিত্তি আমার কর্মের প্রেরণা আমার জ্ঞান বিজ্ঞান যাবতীয় সাফল্যের পিছনে বিসমিল্লা আল্লাহ এমন একটি শব্দ এমন একটি উচ্চারণ বিজ্ঞান বস্ত্রতা জগতে অনেক দূরে এগিয়ে গেছে তারা বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করেছে কিন্তু আল্লাহ এই শব্দ এই মহিমাময় মহান স্রষ্টা সৃষ্টিকর্তা তার যে এই মহামর্যাদূর্ণ নাম জগতে এর চেয়ে বড় শক্তিময় উচ্চারণ আর দ্বিতীয়টি এখনো আজও কেয়ামত পর্যন্ত প্রলয় পর্যন্ত হবে না হতে পারে না বর্তমান বিশ্বে অনেক জ্ঞানী উচ্চশিক্ষিত ব্যক্তি অনেক বিজ্ঞানীও যারা রয়েছেন যারা হয়তো সৃষ্টিকর্তায় আল্লাহ বিশ্বাস করেন আমি দৃঢ়তার সাথে কথা বলতে পারি এটি হচ্ছে তাদের সবচাইতে বড় পরাজয় তারা ক্ষুদ্র পদার্থের কার্যক্রমকে উপলব্ধি করতে পেরেছে হয়তোবা কোনো আকাশ বিজ্ঞানী আকাশের গ্রহ নক্ষত্রের গতি প্রকৃতি নিয়ে বছরের পর বছর গবেষণা করে কিছু কিছু তথ্য রহস্য উদ্ঘাটন করেছেন এমনও হতে পারে অনেকেই সমুদ্রের তলদেশে তার আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে ডুব দিয়ে হয়তো সে মণিমুক্ত আহরণ করে নিয়ে এসেছে কিন্তু সেই বিজ্ঞানী যদি এই মহাবিজ্ঞানময় জগৎ এই মহাবিজ্ঞানীদের মহাবিজ্ঞানী আল্লাহ সুবাহানুয়া তালা সম্পর্কেই অনুসন্ধান করে তাকে খুঁজে বের করে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেনি সে ব্যর্থ তার জীবন মূল্যহীন সুরা আলফাতেহা এর ভিতরে আল্লাহ সুবাহান হওয়া তাহলে মানব জাতির জন্য জন্য এই শিক্ষায় এই মেসেজ পৌঁছিয়ে দিয়েছেন তোমার যাবতীয় আবিষ্কারের পিছনে আমি আল্লাহ আমার রহমত এবং করুণা নিয়ে দাঁড়িয়ে আছি আল্লাহ ইল্লাহ আর সেই আল্লা তো হলেন তিনি যিনি চিরঞ্জীব চিরমহিয়ান সকল জ্ঞানের সকল শক্তির যিনি একমাত্র আধার যার শক্তিতেই যার হুকুমে যার নির্দেশেই পরিচালিত হচ্ছে সমগ্র বিশ্বজগৎ পূর্ব সূর্যের উদয় রাতের নিষির অন্ধকার বিদীর্ণ করে চাঁদের সুষমা মুক্ত আকাশের মাঝে জমে ওঠা মেঘ মালা থেকে সুন্দর বৃষ্টির বর্ষণ এ সবই রহমান নামের করুণা তাই তো গভীর অনুভূতি দিয়ে উচ্চারিত হয় দয়াময় প্রভু সকল গুণগান সকল প্রশংসা শুধু তোমারই তরে, তুমি যে মহিয়ান তুমি যে রব্বুল আলমী আল্লাহ সুবাহ আমাদেরকে তার সম্পর্কে আমাদের নিজেদের বিশ্বাসকে সুদৃঢ় করার মজবুত তৌফিক দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এই পর্বের এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সম্মানিত সুদীবৃন্দ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার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 सुनारंत्रण देख बुलूगुल माराम दरसे शुदुम्रिस्टी बांगल बार छ्रचार दोपुरेश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 शांतर इ शांति कल रुप्रचार सकाले डर आंतरिक बार्ता महान अल्ला मानवजात आह्वान